السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله رب العالمين والصلاه والسلام على اشرف الانبياء والمرسلين نبينا محمد وعلى اله وصحبه اجمعين اما بعد সম্মানিত দর্শকবৃন্দ আমরা ইমাম আবু জাফর তহাবী رحمۃ اللہ علیہ রচিত বায়ান আকীদা আহলে সুন্নাত জামা যা আকীদা তহাবী নামে খ্যাত এই কিতাবটির একটি অংশ নিয়ে আলোচনা করছিলাম আমাদের الله عز وجل حی দুটি শব্দ বলেছেন দুইটি সাথে সর্বস্ত সত্তার ধারক কাই তিনি ঘুমান না তাহলে দুইটাই আর হাইন এবং কাইউম দুইটা হাশক হাশ দু গুণ বলেছেন না সুস্থ গুণ বলেছেন তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আল্লাহ তালার নাম এবং গুণ তিনি উল্লেখ নাম এবং গুণ উল্লেখ করেছেন আমরা আলোচনা নামের কিছু আগে আগে উল্লেখ করেছিলাম এরপরে আমরা উল্লেখ করেছিলাম আল্লাহ তালা গুণের ব্যাপারে কিছু নীতিমালা আল্লাহ তালা গুণের ব্যাপারে আমরা ছয়টি নীতিমালা উল্লেখ করেছি সপ্তম নীতিমালাটি হচ্ছে যে আল্লাহ তালার গুণগুলো সবই হচ্ছে তওকিফি অর্থাৎ নির্ভর। সেটা কখনো নিজের পক্ষ থেকে আমরা বানাতে পারব না যে এগুলো এই হচ্ছে আল্লাহ না যেমন আল্লাহ তালার গুণ এটা আল্লাহ তালা সাব্যস্ত করেননি এই জন্য আপনি সাব্যস্ত করতে পারবেন না এই জাতীয় গুণ আপনি সাব্যস্ত করতে পারবেন না যতক্ষণ না কোরআন এবং সুন্না নির্ভর না হয় কোরআন এবং সুননা কিভাবে গুণগুলি এসেছে সেটা আমাদের এখন নির্ধারণ করতে হবে কোরআন তিন ভাবে গুণগুলি আল্লাহ গুণগুলি কখনো কখনো সরাসরি আল্লাহ বলে দিয়েছেন এইগুলি আমি করি সিফাত আলোচনা করেছি সেগুলো আল্লাহ তালা নির্ধারণ করে দিয়েছেন কিভাবে যেমন আল্লাহাল কুবরা যেদিন আমি কঠিন ভাবে কঠিন ভাবে পাকড়াও পাকড়াও আল্লাহ একটা গুণ বৎস আল্লাহ একটা গুণ তিনি যেটা বলেছেন সুতরাং বৎস আল্লাহ জন্য সাব্যস্ত করতে হবে কোরআনকারী আল্লাহ বলেছেন কুতু যে আমি তাই করবো তাই করা আল্লাহ একটা গুণ জমিন আল্লাহ সেটা আল্লাহ আল্লাহাম তারা তো অপেক্ষা করছে আল্লাহ হাস মাঠে আসবেন ফেরস্তা দেশ আল্লাহ তালা আসবেন মেঝি একটা গুণ আল্লাহ তালা কোরআন বলে দিয়েছেন তাহলে আল্লাহ তাল কিছু গুণ আছে সরাসরি विभिन्न आयाते रसलार हादी से उल्लेख करफात फेलियागी प्रत्येक गुण के स्वीकार करब ना अर्थ करतेब्ला कुरान हादी बोझा कठिन हो जाए कारण स्वीकार करते ही नागरिक अर्थ यदि नाई करी এগুলি সব যে অপব্যাখা করি তো সবই অপব্যাখ্যার ভিতরে পড়ে যাবে আমরা কোরআন সুন্না সব টুকাটাই অপব্যাখ্যা করে তথাকথিত অপব্যাক্ষাকারীদের দলে অন্তর্ভুক্ত হয়ে যাব সহি কোরআন এবং সুনার স্বল্প সালেহীন রাখি সারি থাকতে পারবো না সেই হিসাবে প্রথম যে আমরা বলেছিলাম যে আল্লাহ তালা সব কোরআন এবং আল্লাহ তালার গুণগুলো সবই হচ্ছে অর্ভর প্রথম যেভাবে আসে যে কখনো কখনো বেশিরভাগ বা বেশিরভাগ সময় আল্লাহ তালা তার গুণগুলোকে সুস্পষ্টভাবে বিভিন্ন আয়াতে অথবা রসুলাম তার হাদিসে বলে দেন এর বাইরে কখনো কখনো দেখা যায় যে আল্লাহ নামগুলো করেছেন সেখানে গুণ গুণ উল্লেখ নামের ভিতরে রয়েছে বলা হয় তাদাম্ম অর্থাৎ আউসাফ ফিল আসমা। কিছু কিছু গুণাগুন আছে যে নামের ভিতরে গুণগুলি রয়ে গেছে এগুলি আলাদাভাবে আল্লাহতালা উল্লেখ করেননি আল্লাহ তালা উল্লেখ করেননি তো সুতরাং যেমন আবার কখনো উল্লেখ করেছেন নামের ভিতর থেকে রসুল্লাহ আসলাম দেখিয়ে দিয়েছেন যে এই নামের অর্থ এই নামের সাথে এই গুণ সম্পৃক্ত যেমন রসোল্লাহমা ইয়ার রহমান যারা রহমত রহম করে তাদেরকে আল্লাহ রহমান রহমত করেন রহমত করার আলটা গুণ এটা উল্লেখ করে দিয়েছেন কেন রহমান গুণের সাথে একসাথে উল্লেখ করে দিয়েছেন তো নাম থেকে যে গুণটা আসছে সেটাও একটি গুণ আসার একটা মাধ্যম বলে বিবেচিত হবে আল্লাহর গুণ সাব্যস্তকর একটি মাধ্যম হচ্ছে আল্লাহ তালার নাম থেকে কিছু গুণ আসবে किसु गुण प्रथम किसुगु सरसरी देन मुस्लाए जो इल्ला गुण कखो क्या नाम गुण आस क्या बोझा जाम थे आल्ला तला क्ष गल আল্লা করেছেন এই কাজগুলো তিনি করেছেন কর্ম থেকে কিছু গুণ বোঝা যাবে আল্লাহ কাজ থেকে যেমন আল্লাহ তিনি অথবা রসুল্লাহম বলেছেন ইনআল্লাহামাই দুনিয়া আল্লাহ তালা প্রথম আসমানে নেমে আসেন এ নেমে আসা এবং আল্লাহ আর্শুর উপরে উঠা এই গুণগুলো আল্লাহ তালা সিফাত থেকে বোঝা যাচ্ছে যে তার গুণ তো কিছু সিফাত पर नाम गुण थम नाम कृषिवा सरसि माध्यम व्यतीत को नतुनकर गुण सब्यस्त कर सूझ नहीं जिन हम आल्ला तला गुणगुल आल्ला तलाार गुणगुल गुणगुलो व्यापक सब कर्म थे सब गुण सब्यस्त हो आल्लाज करते हैं जेगुलशंसन से आल्लर सब्यस्त कराग प्रशंसन से आल्लर सब्यस्त करा से कम के गुण हिसाब से जानते को ग्रहणजुग्य ग्रहण अर्थ बुजते हैं তাহলে এই ষাটটি মৌলিক নীতি আমরা বুঝতে আল্লাহর গুণের ব্যাপারে আমরা আলোচনা করেছি এই ষাটটি নীতি আমরা সবসময়ে খেয়াল রাখবো যে এর বাইরে যেন আমরা না যাই এবং সবসময় যেন এই গুলো খেয়াল রাখি আল্লাহ তালার কোন কোন হিসাবে আল্লাহ তালার গুণগুলো আমি সাব্যস্ত করব এটা যদি আমরা করতে যাই দেখবো যে মৌল একটা আমরা একটা ইয়াতে আসতে পারি একটা কনক্লুশন আসতে পারি সেটা হচ্ছে क्षमत जड़ित कर फेले दीबें नय सबग सत्तागत गुण आबादी फेलिया किस कार्यगत गुण जगह আল্লা তালার ইচ্ছে এবং তার ক্ষমতার সাথে সম্পৃক্ত তার প্রাচীন গুণ সন্দেহ নাই কখনো কখনো তিনি সেটা পরবর্তীতে করেন কি নতুন নতুন তিনি তিনি কাজ করেন সেগুলি হচ্ছে সেফাত ফেয়েলিয়া তিনি নতুন ভাবে সেফাত ফেয়েলিয়া সেগুলো করেন এই প্রত্যেকটি আবার বিভাগীয় ব্যক্তাত জাতীয় দুইভাগী ব্যক্ত একটা আকলিয়া একটা খাবার ইয়া আকলিয়া আকল বলে যে এগুলি আকল বিবেক ধরে যেগুলি বিবেকের কথা ওটা কোরআন হাদিস যারা প্রমাণিত আবার বিবেকেও ধরে সেটা হচ্ছে সিফাত সেটাকে সে সেটা আসছে এবং হাদিস আসছে কিন্তু আবার বলে বিবেক এটা গ্রহণযোগ্য যেমন এর মধ্যে আছে সিফাতুল হায়াত আল্লাহর গুন আল্লাহ জীবন আল্লাহ আল্লাহ হাইম তিনি হাই চিরঞ্জীব এটি একটা গুণ আমরা যেটা আলোচনা করছি মত হাবির এইটা এই গুণটি একটি সিফাত জাতিয়া সাথে সাথে আকিয়া বিবেক যিত না হয় আমরা জীবিত হলাম কি করে যার ক্ষমতা নাই সৃষ্টি যিনি যার মধ্যে হায়াত নেই তিনি হায়াত বিশিষ্ট কিভাবে আনবেন আর তার বিবেক ধরে যে তিনি তার হায়াত নামক গুণটি রয়েছে এটা এটাকে বলা হয় সিফাত জাতিয়া এবং সেফাত জাতীয় আকলিয়া একসাথে এটাকে বলা হয় আবার কোন সিফাত আছে যেগুলো আল্লাহ না বললে আমরা কখনো বলতাম না যেমন আল্লাহ তালার হাত আছে আল্লাহ বলেছেন খাবার ইয়ে আল্লাহ আল্লাহ হাত আছে আল্লাহ মুখ চেহারা আছে আল্লাহ বলেছেন ওয়াজ এবং ইয়াদ আল্লাহ তালা বলেছেন তার ওয়াজ এবং ইয়েদাইন আছে আল্লাহ তালার এবং ইয়দাইন যেহেতু তিনি সাব্য করেছে। এটা কিন্তু আল্লাহ না আমরা বলতে পারতাম না বিবেক দিয়ে সাব্যস্ত করার কোন সুযোগ ছিল এটাকে বলে খাবার আল্লাহর পক্ষ থেকে প্রাপ্ত পক্ষ থেকে প্রাপ্তি কিন্তু সত্তাগত একটি সম্পৃক্ত নয় এই এটাকে বলা হয় সিফাতা খাবারিয়া এগুলিকে বলা হয় সিফাত জাতিয়া খাবার আর কিছু গুণ আছে আল্লাহ তালা সিফাত ফেলিয়া যেটা আমরা আলোচনা করেছি একটু আগে যে সিফাত কিছু কার্যগত গুণ আছে এগুলি আবার দুবাগের ব্যক্ত কিছু কার্যগত গুণ আছে যেগুলি আকলিয়া বিবেক ধরে যে হ্যাঁ বিবেক বলে যে এটাই আল্লাহ তালার জন্য এটা হয়েছে এবং সেটা আল্লাহ তালার হাদিদার সাব্যস্ত করার হাদিদার সাব্যস্ত সাথে সাথে বিবেককে সায় দেয় বিবেক সেটাকে করছে এটাকে বলা হয় সেফাতা আকলিয়া সেটা হচ্ছে আল খালকু যেমন আল খালকু আর রিযক mesela আল্লাহু ইন্না আল্লাহু هو الخالق الله الخالق الباری المصাউর الاسমাউল হুসনা আল্লাহ তাআলা সাব্যস্ত করেছেন খালক নামটি তাদেরকে সাব্যস্ত করেছেন খালক আল একটি গুণ এই নাম থেকে আসছে সাথের সাথে এটা বিবেকও বলে যে হ্যাঁ সৃষ্টি সাথে সাথে এটা সিফাতা আকলিয়া বলা হয় যে সৃষ্টি করেন রিজিক দেন থেকে তিনি রাজা রিজিক দেন রিজিক দেয়া বা সৃষ্টি করা এটা আল্লাহ গুণ এই গুণটা অবশ্যই আল্লাহ করামস সাব্যস্ত করেছেন সাথে সাথে এটা আকলো সাব্যস্ত আকলো বলে যে হ্যাঁ এটা একটি এটা একটি গুণ এবং কারণ এটার আসার রয়েছে এটার একটা প্রভাব রয়েছে সৃষ্টির উপরে এটাকে বলে সিফাত ফেয়েলিয়া আঁকলিয়া সিফাত ফেয়েলিয়া আঁকলিয়া फलिया रही अर्थात कार्यगत अल्लाहर गुण रही है जगह वह सिफात, सिफात फेलियाबरियालियाबरिया আল্লাহ খবর না দিলে আমরা এই আল্লাহটা সাব্যস্ত করতাম যেমন আল্লাহ আল্লাহ আল্লাহ ইসামাই দুনিয়া আল্লাহ তালা প্রতি রাত্রেই প্রথম আসামে নেমে আসেন সেখানে এসে তিনি বলতে থাকেন এমন কেউ কি আছে যে আমার চাইবে আমি তাকে দিব ইত্যাদি ইত্যাদি বলতে থাকেন তো এইটা যে নামেন এটা আমরা আল্লাহ তালা প্রথম নেমে আসেন সেটা এই গুণটা আল্লাহ যদি না বলতেন আমাদের বিবে বিবে না ধরুক কোরআন খাবার ইয়া খবরের মাধ্যমে সেটা এসেছেন এই সিফাত আল আহ জাতিয়ার অনেকে অস্বীকার করেছেন অনেক সিফাত জাত ইয়ার মধ্যে বেশ কিছু অস্বীকার করেছেন সিফাতল হায়াত কে কেউ অস্বীকার করেনি কিন্তু অস্বীকার করেছেন সিফাত জাতীয় খাবাকে অস্বীকার করেছেন অনেকে জাতীয় অস্বীকার করেছেন বিশেষ করে সিফা জাতীয় খাবার হাত আল্লাহ আল্লাহর চেহারা এটাকে অনেকে অস্বীকার করেছেন বিশেষ করে মর্তাজিলা এবং সাথে সাথে আশায় রা এবং মাথুরি দিয়া তারা এগুলিকে অস্বীকার করেছেন এগুলিকে তারা অপব্যাখ্যা করেছেন এবং আল্লাহ তালার এই গুণগুলি নিয়ে অপব্যাখ্যা করার কারণে অনেকেই অনেকেই কুফুরীতে লিপ্ত হয়েছেন এর বাইরে সিফাত ফেলিয়ার মধ্যে কিছু আছে যেগুলো সিফায়াত মোতাহাদিয়া বলা হয় যেমন রিজিক দেন তিনি সৃষ্টি করেন তিনি আল্লাহ তারা নিজে করেন যখন ইচ্ছা তিনি সুমাস্ত নিজে ইচ্ছা করেছেন আসেছেন এটা কেবল সিফায় ফুয়েলিয়া লাজিমা একটা সিফাত ফুয়েলিয়া মোতায়িফাত এইগুলি হচ্ছে আহিলামাতিফাতের मौलिक धारणा दीसिमसिम कर उद्देश्य भाग कर आलदा कर उदेश्य नए बुझारे सेफा जाता आलोचनाफा जेगुली सीफात फेलिया জাতিয়া ফেরিয়ে মিলে দুইটা মিলিয়ে হয় যেমন আল্লাহ তালা কথা বলার গুণটি কথা বলার গুণটি তার এই যে কালাম কথা বলার গুণটি তার জাতি গুণ কথা বলার গুণটি সাথে এটা যখন ইচ্ছা তখন তিনি সাথে তো কোন গুণ আছে সাথে হতে পারে যেমন কালাম কালাম এটা তার আল্লাহ জাতিয়ে ফেলিয়ে দুইটা একের সাথে দুইটা গুণ হতে পারে যেমন আল্লাহ তিনি আহ তিনি যে অলু সবকিছুর উপরে আছেন এটা তার জাতি গুণ এটা তো একটা জাতি গুণ কোরআন এবং আল্লা তার সৃষ্টির উপরে তিনি উপরে থাকবেন এটা আল্লাহ তার নিজে উল্লেখ করেছেন কোরআনে কারিমেলা আলিউল আজিম এটা দিক থেকে আকলি আকলো ধরে আবার একদিক থেকে খাবার আলো কোরআন হাদিসে বলেছেন হ্যাঁ তাহলে এই যে গুণটি এই গুণটি সরাসরি যেমন কোনো কোনো গুণ হয় কোনো কোনো গুণ একই সাথে আঁকলিয়া এবং আকলিয়া এবং খাবার হয় কোন কোনো গুণ একই সাথে আহ কোনো গুণ একই সাথে জাতিয়া ফেয়েলিয়া এইভাবে ভাগ ভাগ হয় মানে অর্থাৎ দুইটা মিলে হতে পারে एकुली भाग यज बुझार्थ भाग कर बद दी टाइने आल्ला तला गुण गो कुरस्मार सब सब्यस्त करी सा বাদ দেওয়ার কোন চিন্তা ভাবনা আমরা করি না করলে এলহার হয়ে যাবে আল্লাহ বলেছেন এর বিপরীতে দেখা যায় আশারা মাতুরি দিয়ে এরা আল্লাহ তাল কিছু গুণ সাব্যস্ত করে যেগুলিকে তারা ভিন্ন ভাগ দিয়ে ভাগ করেছে আল্লাহ মাত্র ষাটটি গুণ তারা সাব্যস্ত করে তারা এনাকে সাত ভাগ চার ভাগ করেছে এক ভাগ নাম দিয়েছে সিফাত মারায়নি अर्थपूर्ण गुण अर्थपूर्ण गुण की जगह सत्ताराजी दिए सब्यस्त कर हायतर क्षमा हाय जीवन थक क्षमता थक ज्ञान थक इच्छा थकार कथा थकार क्षमता थक सात गुण तरह सब्यस्त कर जारा आशाय मातुआ एकम्र आल्ला षाट्ट गुण सब्यस्त कर सब्यस्त करना अन्य समस्त गुण के तरा अस्वीकार कर এর বাইরে তারা এমন এমন গুণ সাব্যস্ত করে যে গুণগুলো তারা বলে যে এগুলি এমনি আমাদের বিবেক বলে যে সেগুলি থাকবে এগুলি যেন থাকে বিবেক কোনটাকে অস্বীকার করে বিবেক তো আরো অনেক কিছুকেই সাব্যস্ত করে সেগুলিকে কোন হিসাব অস্বীকার করছে সেগুলি তো অস্বীকার করতে আপনি পারেন না আপনার বিবেকে এটারটা সাব্যস্ত করছে তারা তো আরো বেশি সাব্যস্ত সেই বিবে আপনি আল্লাহ নাম সাব্যস্ত করতে পারবেন না আল্লাহ অবশ্যই সেটাকে আপনি অবশ্যই তৌকিফি হতে হবে কোরআন এবং সূন্য নির্ভর করতে হবে কোরআন সূন্য না আসলে আপনার বিবেক সাব্যস্ত হলেও সেটা সাব্যস্ত করা যাবে না এটা হচ্ছে আহমাতের কথা কিন্তু তারা এটা করে না তারা নাম দিয়েছে সিফাত মানি ষাটটি গুণকে তারা মৌলিক গুণ মনে করে আর গুন গুণ তারা সাব্যস্ত করেন একটি হচ্ছে এর বাইরে তারা নাম দিয়েছে সিফাত মায়ানবিয়া যে অর্থপূর্ণ কিছু গুণ অর্থপূর্ণ গুণ কি সে আগের গুণগুলো কিভাবে গুণান্বিত হয় সেগুলোর কিছু বিধিবিধানকে নাম দিয়েছে সিফাত মায়ানী সিফাত মায়ানবিয়া আবার কিছু নাম আছে সিফাত সিফাতা তারা অনেকগুলো সিফাত অস্বীকার করে যে এটা আল্লাহ এটা নয় এটা নয় এটা নয় এটা নয় এটা আমাদের সিফাত এটা সিফাত কিভাবে হলো আল্লাহ আল্লাহ যেটা বলেন আপনি সেটা কেন বলছেন আল্লাহ বলেন যে আলা আনা রাস্তা উদ্েখার যার আমরা দা খেলাহু আমি ভিতরে নয় বাইরে নই এটা আল্লাহ তাল্লাহার জন্য সিফাত হলো কি করে এটা আল্লাহ তালা তো বলেন নাই আপনি কেন বলছেন কোন মানুষকে যদি বলা হয় যে আপনি সোর নন বাটফার নন এটা আল্লাহ এটা তার গুণ হলোনা এটা তার গুণ হলো না खराब लोक नन एक गुण हल्सर डात खब करलमान खरा गुणी जो मानस उल्लेख कर आल्ला बोझा आल्ला खराब गुणगुलीका उल्लेख कर उल्लेख कर नाम यो गुण विषय नाला उल्लेख करतुनितायला गुण विषय ना अथच इन আশায় মাতুরি দিয়ারা এগুলির নাম দিয়েছে সিফাত সালবি আল্লাহ তালে সিফাতা সাব্যস্ত করার জন্য উঠির ফলে লাগে জওয়ার এগুলো আল্লাহ বলেন আল্লাহ রসুল বলেন না আপনি কেন এগুলো উল্লেখ করছেন এগুলো আল্লাহ অপমান করছেন আপনি আল্লাহকে আহ্বান আপনি সমর্থন কিন্তু আপনার কথা দ্বারা অপমানিত আল্লাহ তাল্লাহার সম্মান রক্ষা হচ্ছে না আল্লাহর জন্য সম্মান রক্ষা আপনি করবেন না সেই জাতীয় সুলুপগুলি আসার মাতৃদ লাগিয়ে থাকে সেটা আমরা স্বীকার করি সেগুলো সেইগুলি কখনো আল্লাহর জন্য সাব্যস্ত করা যাবে না কেউ আল্লাহ জন্য তাদের মধ্যে আরেকটি গুণ তারা বলে থাকে সেটা সিফাত নাফসিয়া সেটা হচ্ছে উজুদ আল্লাহ অস্তিত্ব আল্লাহ তালে অস্তিত্ব আছে আর অস্তিত্বের গুণের প্রশ্নটা কেন আসলো যিনি খালেক হবেন যিনি হাই হবেন যিনি কাই অটোমেটিকলি তিনি অস্তিত্বাদে কেউ বলেন তাহলে অতিরিক্ত এই গুণটি তারা যেগুলি সাব্যস্ত যেগুলি সাব্যস্ত করছে কোনটা নাম দিচ্ছে মায়ানি সাতটি এর বাইরে অনেকগুলো সেগুলো সাব্যস্ত করে না কোন অর্থ মানে সেগুলির মূলত এদাফা এবং এদেরকে করে অর্থ করা সেগুলি কোন গুণ নয় আবার কোন সিভাত সেলভিয়া সেগুলি না সুসক গুণ আবার সাব্যস্ত সিভাত নাফসিয়া একটা গুণ উজুদ সেটাও সাব্যস্ত হয়ে গেছে আগেই তাহলে এই যে তাদের ভাগটা পুরোটাই পুরোটাই একটা ভুল চিন্তাধারার উপর প্রতিষ্ঠিত এবং সেইগুলি কোনো স্বীকার করে যে আসবে না আসলে তো কি আসবে তাদের বিবে বিচার করবে কত বড় ভুল তারা করছে এই জিনিসটা আমাদের জানা দরকার আমাদের ইমাম এই জন্য তিনি দুইটা জিনিস উল্লেখ করেন দুইটা সাইডেই যে সিফাজ উল্লেখ করেছেন সাথে সাথে এবং কোন কোন জিনিসটা হাদিসে আছে কোরআন হাদিস ভিত্তিক সেগুলি উল্লেখ করে দিয়ে ইমাম আবু জাফর তাহবি বলতেছেন যে হুয়া হাই লা ইয়ানাম লা ইয়ামুত তিনি জীবিত তিনি মারা যাবেন না ওয়ালা ওয়াহকাইয়ুম লা ইয়ানাম এবং তিনিជា সর্বসত্তার ধারক লা লা ইয়ানা তিনি ঘুমান না কারণ হাদিসে এইভাবে উল্লেখ করা হয়েছে হাদিসে লা ইয়ানাম কথাটা আসছে এবং হাদিস কোরআন কারীম আল্লাহ তাআলা বলেছেন লা আল্লাহ তাআকুসিনা তুমরা নাওম তাই ঘুম পায় না তাহলে আমাদের ইমাম সহিহ ইমানহাজির উপর ছিলেন কিন্তু পরবর্তী আশআর এবং মাতুরিদিয়া লোকেরা সহিহ ইমানহাজ থেকে দূরে